যে নবীল যে মেয়রাজ হয়েছে মেয়রাজে আত্ম হিয়াতে যেটি আমরা তার সাুর বলে থাকি তার সাুদ কি নবী ইসলাম মেয়ের লাভ করেছেন কিনা এই বিষয়টি জানতে চেয়েছেন এই মর্মে আসলে সাল্লাহ আলু ইসলামের কোন সহ বা এমন কোনো হাদিস গঠিত হয়নি যে হাদিসের মধ্যে একথা উল্লেখ করা হয়েছে যে রসুল সাল্লাহ গিয়েছেন আল্লাহুর আলামী তাকে এভাবে সালাম জানিয়েছেন এবং তিনি সালামের এই ধরনের একটি গল্প আমরা শুনতে পাই মূলত এটি আহ কেউ কেউ উল্লেখ করেছেন যে এটি বাদ উপশ্বাস মানে অনেক কোন কোন গল্প যারা করে থাকে গল্প ওয়াজ যারা করে তারা এটাকে আবিষ্কার করেছে আহ একটি সমাজ হীন বক্তব্য এটাকে রেফারেন্স দিয়ে উল্লেখ করেছে কূটকিত কিন্তু সেখানে কোন স্রত পাওয়া যায়নি তাই এটি মূলত হাদিসের নামে যদি কেউ চালিয়ে দেন কোন সন্দেহ এটি হাদিস হবে না যেহেতু সুল্লাহ সাল্লাহ সাল্লামের আমরা জানি যে মেয়েরা যে হাদিস রয়েছে এই হাদিসগুলোর বিস্তারিত বন্যা যেগুলো এসেছে আনিসুল মালিক রাজিয়াল্লাহ তলুমন করেছেন সৈকো খারী মুসল মধ্যে এবং আবু সেদ হুদিরা জল করেছেন আব্দুল হবিন আব্বাস রাজিয়া তোমনা করেছেন আইসা রাজিয়াল তারা বন্যা করেছেন করেছেন এবং করেছেন এবং এদের যে রেওয়ায়গুলো রয়েছে একটি রেওয়ায়ের মধ্যেও মানে এই ঘটনা কোথাও উল্লেখ করা হয়নি এমনকি কোন দায়ী বা মিথ্যা যেগুলো মেয়েরা সংশ্লিষ্ট সেগুলোর মধ্যেও আসেনি একেবারে সনদ বিহীন ধরনের একটা বক্তব্য যেটি সম্পূর্ণ গায়বের সাথে সম্পৃক্ত মোকাইয়াবাদের মধ্যে অন্তর্ভুক্ত গায়ব উদ্দেশ্য নলেজের সাথে সম্পৃক্ত এমন একটি বিষয় যদি কেউ উল্লেখ করে থাকেন দলিলবিহীন দলিল ছাড়া তাহলে তার এই বক্তব্য মিথ্যা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এটি সুস্থ হওয়ার কোন সুযোগ নেই তা আমরা এটা মনে করতে পারি যে হাদিসের নামে এ ধরনের বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন তিনি ভুল করছেন মূলত আমাদেরকে সেটা সংশোধন করে নিতে হবে নবিসাল্লাহামুসাল্লামকে সই মুস্তিমের রয় দ্বারা সাব্যস্ত হয়েছে মিরাজ আল্লাহবুল আলমিন তিনটি বিষয় দিয়েছেন এবং এটাই মূলত আল্লাহ সুবাহান্লাহ সুবাহ ইসলামীর মাধ্যমে মেয়েরা যে মধ্যে জানিয়েছেন সেটি হল আল্লাহ হাবুল আলমিন পাঁচপত্র সলাদ খরচ করেছেন মেয়েরাজের মধ্যে অনুরূপভাবে আল্লাহ সুবাহন তালা নাবিস ইসলামকে সুরা আলব দ্বিতীয় আয়াত দিয়েছেন এবং সর্বশেষ যেটি বলেছেন আল্লাহ হব্বুল আলমী সেটি হল এই উম্মাতের মধ্যে যারা আল্লাহ হবুল আলমী শেষ করবেন আল্লাহ সুহান তারা তাদের সমস্ত গুনা রয়েছে সেগুলোকে ক্ষমা করে এই তিনটি উপহার আল্লাহ পক্ষ থেকে নিয়ে এসেছেন এটি মূলত উন্মাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু না জাতের সাথে সম্পৃক্ত এবং উন্মাতের ইমানের সাথে সম্পৃক্ত বিষয় তাই এটাকে আমরা বেশি গুরুত্ব দিব এর বাইরে যে সমস্ত বিষয়গুলো আসলে গল্প হিসেবে আমাদের মধ্যে আজকে চালু আছে মেয়রাজের নাম দিয়ে সেগুলো থেকে আমাদেরকে তুলে থাকতে হবে এবং মেয়র হাদিসে মূলত আমরা জানি অনেক গল্পকার যারা বিভিন্ন গল্প বা পিচ্ছা কাহিনী গণনা করে থাকেন তারা অনেক কিছু যোগ করে দিয়েছে ফলে আমরা দেখতে পাই যে এখানে বিভিন্ন রেওয়ায়ত বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যেগুলোর কোনো ভিত্তি নেই মধ্যে এটিও একটি আল্লাহুল আলমীতে কথোপকথন করেছেন এবং কথোপকথনের মাধ্যমে তার সাপুর লাভ করেছেন যেটা আমরা শুনে থাকি এটি একেবারেই হাদিসের নামে মিথ্যাচার আর অন্য কিছু নেওয়া উল্লাফু আলম আল্লাহ সুভানতালাই সবচেয়ে জানান